সমাধান সসালামুক রহমতুল আলহামদুলিল্লা সলাতাম সঈদুলমুরসলীন মোহামদাল ওসহব আজমাইন আম্মাদ ফুজবিল্লাহিঃঈতীম বিসমিল্লাহমান রাহীমাতল হামলাতে ইউসরা ফল মুমাত আল্লাহের সমস্ত প্রশংসা যে আল্লাহের বুল আলমিন তাঁর সৃষ্টির মধ্য থেকে যেসব বস্তু ব্যক্তি বা সৃষ্টির ইচ্ছা করেছেন শপথ করেছেন আর তিনি নির্দেশ দিয়েছেন মানব জাতিকে যে আল্লাহ ছাড়া অন্য কারো শপথ করবে না কারণ শপথ করা হচ্ছে এবাদত আর মানব জাতিকে আল্লাহ পাকের এবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে সুতরাং এক আল্লাহরই কসম করবে যেমন এক আল্লাহর জন্য সেজদা করবে সলাাত এবং সালাম নাজপিয়ানি মোহাম্মদ রসুলাল্লাহ সাল্ল্লা সালামের ওপর যিনি বলেছেন যে মান হালাফা বিফাকাত আসরাক রসুল্লাহ সাল্লা সালাম বলেছেন কোন মানুষ যদি আল্লাহ ছাড়া অন্যের শপথ করে তাহলে সে সির করল ছোট শিরক করল যদি আল্লাহ পাকের প্রতি বিশ্বাস থাকে তবে যেই লোকের বা যেই বস্তুর কসম শপথ করলো সেটা একটি গুরুত্বপূর্ণ সেই জন্য বা লোকের মনে বিশ্বাস জন্মাবার জন্য করলো তাহলে বড় শিখ না হয়ে ছোটো শির খাবে আর যদি মনে করে আল্লাহর শপথ যেমন তেমনি এই বস্তুর শপথ বা এই ব্যক্তির শপথ তাহলে সেটা বড় শিরকে পরিণত হবে আমাদের তফসিল হবে সুরায় জারিয়াতের এই সুরে জারিয়াত মক্কি সুরা আর এই সুরাই ষাটটি আয়াত রয়েছে আর এর আয়াতগুলি বড় ছোট ছোটো আয়াত যেই আয়াতগুলিতে যেমন অন্য অন্য মক্কুরার বিষয়বস্তু তেমনই আল্লাহাকবুল আলমিনের প্রতি ইমান নবীর প্রতি ইমান কোরআন করিমের প্রতি ইমান পরকারের প্রতি ইমান এই বিভিন্ন বিষয়গুলি উল্লেখ করা হয়েছে আর তার মধ্যে কিছু নবীদের দিকে ইঙ্গিত করা হয়েছে যেমন এব্রাহিম আলী ইসালামের কথা উল্লেখ করা হয়েছে আল্লুত আলি সালামের জাতির ধ্বংসের কথা উল্লেখ করা হয়েছে ইত্যাদি মহানাল্লা এই সুরার শুরুতে বেশ কয়েকটি শপথ করেছেন আল্লাহ আল্লাহাকে সাদ করেছেন ওয়া জারিয়াতে জারুয়া ফালে ফাল জারিয়াতে ইউসরা ফালে আমরা চারটি বিষয়ের শপথ করেছেন এই চারটি বাক্যের তফসির সম্পর্কে তাফসিরকারদের দ্বিমত রয়েছে একদল বলছেন যে একই বস্তুর বিভিন্ন গুণ এখানে উল্লেখ করা হয়েছে অর্থাৎ আল্লাহ পাক বাতাসের শপথ করেছেন আর বাতাসের মধ্যে বিভিন্ন গুণগুলি রয়েছে এই আয়াতগুলিতে যা আল্লাহ পাক বর্ণনা করে বাতাসের হাওয়ার কসম করেছেন আর কেউ কেউ বলেছেন না আলাদা আলাদা অর্থ রয়েছে আসি আমরা তাফ সিরের দিকে প্রথম তাস্তিরটা দেখি তারপরে দ্বিতীয় তাস্তির আবার করব। আল্লাহ পাক বলছেন ওয়াজারিয়া তে জারুয়া ওয়াউটি হচ্ছে শপথের জন্য যেমন আমরা সুরে কাফে দেখলাম ওয়ালকোর আনিল মজিদ ওয়াজারিয়া তে জারুয়া আমি আল্লাহ শপথ করছি সেই বাতাসের যা ধুলাবালি উড়ায় যারা হচ্ছে উড়িয়ে নিয়ে যাওয়া বলেছেন তো এমন বাতাসের আমি শপথ করছি যেই বাতাস ধুলোবালি উড়িয়ে নিয়ে যায় ফাল হামলা তেকরা অতপর আমি শপথ করছি এমন বাতাসের যা বহন করে বোঝা হামাল মানে হচ্ছে বহন করা এই জন্য কুলিকে হাম্মাল বলা আর কি ভাষায় আর বিকরণ বা অক্করণ মানে হচ্ছে বোঝা তো এমন বাতাসের শপথ করছি যা বোঝা বহন করে কিসের বোঝা বাতাস বহন করে মেঘমালার বোঝা মেঘমালাকে এক এলাকা থেকে আর এক এলাকায় তাড়িয়ে নিয়ে যায় আশা করছিলেন যে আপনার মাথার উপর মেঘমালা দেখছেন আপনার এলাকায় বৃষ্টি বর্ষণ হবে কিন্তু তা হইল না উড়ে কোথাও চলে যায় অন্য দেশে গিয়ে বা অন্য এলাকায় গিয়ে বৃষ্টি বর্ষণ হয় এটা বোঝানো হয়েছে ফালজারিয়াত ইউসরা অতপার আমি আল্লাহ শপথ করছি এমন বাতাসের যা ধীর ও শান্তি গতিতে বইয়ে চলে তাহলে বাতাসেরই আল্লাহ শপথ করেছেন বাতাসের বিভিন্ন গুণ আল্লাহ উল্লেখ করেছেন এখানে বাতাস ধীর স্থিরতার সাথে প্রবাহিত হয় ওই বাতাসে আল্লাহ শপথ করেছেন ফাল মোকাসেমাত আমরা অতপার আমি শপথ করছি ওই বাতাসের যা আল্লাহ ফাকর্বুল আলমিনের পক্ষ থেকে যে আদেশ হয় তার ভাগ বন্টন করে আল্লাপাকের আদেশ রিজিকের হয় আর একটি তফসির হচ্ছে না বিভিন্ন বিষয় সম্পর্কে বলা হয়েছে প্রথম বিষয়টি বাতাসের নিশ্চিত ওয়া জারিয়াতে জারওয়া আল্লাহ পাক বলছেন আমি শপথ করি সেই বাতাসের যা ধুলোবালি উড়িয়ে নিয়ে যায় ফলহামতে বিকরা এটা মেঘের গুণ বর্ণনা করা হয়েছে যেমন আল্লাহ পাক কসম করেছেন ওই মেঘের যেই মেঘ বোঝা বহন করে মেঘ পানির বোঝা বহন করে ওই মেঘমালায় পানি রয়েছে যেটা বর্ষণ হয়ে থাকে ইউসরা অতপর যা স্থির গতিতে বা শান্ত গতিতে প্রবাহিত হয় বা চলে এতে জলজাহাজ বা নৌকো এগুলির গুণ বলা হয়েছে তাহলে আল্লাপাকে যেন এখানে পানি পথে যে আমরা যেসব দিয়ে সফর করে থাকি জাহাজ হোক আর নৌকো হোক আর কিছুই হোক তো এগুলি কসম আল্লাহ ফাকর্বুল আলমী করেছেন আর ফালমুকাসে মাতে আমরা এই আয়াতের ক্ষেত্রে অধিকাংশ তফসিরকাররা বলছেন যে এখানে ফেরিস্তাদের আল্লাপাক শপথ করেছেন ওই সব ফেরিস্তাদের শপথ করেছি যারা আল্লাহ ফাকর রাবুল্লা আলমের কাজ কর্মকে বন্টন করে নেই আল্লাপাক বিভিন্ন ফেরিস্তার দায়িত্বে বিভিন্ন কাজ লাগিয়ে রেখেছেন কেউ ওই পৌঁছানোর জন্য জিবাই মেকআল বৃষ্টি বর্ষণের জন্য কেউ রেজিক দেওয়ার জন্য কেউ আজাব দেওয়ার জন্য কেউ পাহাড়ের উপর নিযুক্ত ফেরিস্তা কেউ আর কোনো কাজে কেউ আমল লিখার জন্য কেউ সকাল সন্ধ্যা রিপোর্ট পেশ করার জন্য ইত্যাদি ইত্যাদি কেউ রহমত নিয়ে আসার জন্য ফল মকাসিমাতে আমরা ওই সব ফেরিস্তা মালায় কসম যারা কাজকর্মকে বন্টন করে নেই ইন্নামা তু আদুন আল্লাশ এটা হচ্ছে कसमर जबाब अर्थात य कथाटी के आल्लाकाट्ट्य कर वर्णना करार्जन शपथ कर पाक सृष्टिर मध्य थे विभिन्न विषय वस्तुर कसम करसर कख फिर कख और कसमगुली करार बन निंदेह हे मानवजाति तुम्हारा के जार प्रतिश्रुति देवा वादा देवा लाशवा देख से चिर सत्यो सन्देह नहीं अवश्य सेत्य তোমাদেরকে বলা হয়েছে যে তোমরা সৎকর্মশীল হও আল্লাহ জাহনার দেবেন অসৎ জীবনযাপন করো আল্লাহ জাহান নামে নিক্ষেপ করবেন ও আদা সত্য মতের পরে হিসাব নিকাশ রয়েছে ও আদা সত্য কবরের জীবনে যা হয় আল্লাহ পা বলেছে আল্লাহ পাখের ওয়াদা সত্য আল্লাহ পাখের দুনিয়া এবং আখেরাত সম্পর্কে যে ওয়াদা রয়েছে এখানে কর্ম করো আখেরাতে ফল পাবে কর্ম যদি খারাপ হয় তাহলে খারাপ ফল পাবে এগুলি আল্লাহ পাখের ওয়াদা সে ওয়াদা অবশ্যই সত্যি অবশ্যই হবে তারপরে আল্লাপা আকাশের শপথ করছেন আর সে আকাশের শপথ করি যা হচ্ছে বহুপদ বিশিষ্ট হবোক হাবি বহু বচন তার মানে তারিখ তারিখ মানে রাস্তা হয় তাহলে বহু পদ আকাশের আল্লাহ শপথ করেছেন লাফি ইন্নকুম আল্লাহ আকাশের কসম করে আর কথা বলছেন নিঃসন্দেহে তোমরা মুখতালিফ এক কথার উপর আসতে পারো না তোমরা এক কথা লাইল আল্লাহ সারা বিশ্ব এক হয়ে যায় আল্লাহ ছাড়া কেউ উপাস্য নেই সত্য সত্য উপাস্য একমাত্র আল্লাহ এটা সমস্ত আম্বিয়া রসুলগণের কথা এক কথা সমস্ত আম্বা রসুলগণ এর দাওয়াত দিয়েছেন কিন্তু তোমরা মতবিরোধে পড়ে আছো আর আরেকটি তাদের মতভেদের কথা এখানে বলা হয়েছে যেটা তফসির কারা বলছে সেটা হচ্ছে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম সম্পর্কে তাদের মন্তব্য একরকম ছিল না মানবে না ঠিক আছে তো মন্তব্য একটা কেন মানবে না এই জন্য মানবো না যে মুহাম্মদ কোনো একটা হবে না সবটাই একসাথে পাগলও বলে আবার বলে গণকও আবার কি বলে শাহের জাদুঘরও বলে আবার শাহের কবিও বলে তো একসাথে সবগুলি পাগল আবার গণক হয় তাহলে তাদের কথা মিথ্যা ইউ ফাকু আনহমান ওফিক ফিরিয়ে নেওয়া হয় তা থেকে কি থেকে নবী করিম সাল্লা সাল্লাম থেকে বা কোরআনে করিম থেকে এটা হচ্ছে একটি তাসির নবী রাস্তা থেকে কোরআনের রাস্তা থেকে ফিরিয়ে নেওয়া হয় ওই ব্যক্তিকে মানে ফিরে যায় ওই ব্যক্তি কোরআনের রাস্তা ধরে না রাসুল্লাহ আদর্শ জীবন জীবনযাপন করে না রাসুল্লাহ সাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করে না কে মান ও ফেক যাকে আল্লাহ ফাকরুল আলমিনের ফয়েসালাতে সিদ্ধান্তে তকদিরে ফিরিয়ে নেওয়া হয়েছে তার ভাগ্যে নেই ভাগ্যে কি জন্য নেই এই জন্য নেই যে আল্লাহ লিখে দিয়েছেন সেজন্য আপনি এরকম করেছেন এমন নয় যে আপনি বাধ্য এই রকম নিজেকে কি বাধ্য মনে করছেন যে আপনাকে এমন বাধ্য করে দেওয়া হয়েছে যে আপনি একটা পাথরের মতো পাথরকে যেখানে রেখে দিয়েছেন সেখানে হ্যাঁ রকম কি কখন না প্রত্যেক মানুষ সৎ ব্যক্তি স্বাধীনভাবে চলাফেরা করছে সৎ পথে ভালো কাজগুলি করছে ভালো কথা বলছে আপনার জবান দিয়ে যেমন সুবাহান আল্লাহ বলতে পারেন্লাহ বলতে পারেন তোর সিরকি কুপুরি কথা তো বলতে পারেন এই স্বাধীনতা নেই ভালো মানুষের এই স্বাধীনতা আছে যে সিরকি কুফির কথা বলে দিতে মুখ দিয়ে আল্লাহ তার জবরদস্তি মুখটাকে বন্ধ করে দিল যে খারাপ কথা বলতে বলতে পারবি পারবি নিয়েছেন আছে আর যারা সিরকুফুরি কথা বলে অন্যায় কথা বলে অন্যায় করে তাদেরও মধ্যে এই ক্ষমতা আছে তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে যে ভালো কাজ করলে ভালো কথা বললে বলতে পারতো যে সিরকি কথা বলছে সে লাই রাহিল বলতে পারে যে আল্লাহ ছাড়া অন্যকে ডাকছে অন্যের সামনে সেজদা করছে অন্যের কাছে ফরিয়াদ দোয়া করছে সে আল্লাহর কাছে দোয়া করতে পারতো স্বাধীনতা ফিল করছে তো আল্লাহ ফাকরাবুল আলমিনের লিখন কেন হয়েছে আল্লাহ আল্লাহাক যেহেতু সব কিছুই জানে আমি আপনি চোখের আড়ালের এক মিনিট পরে কি হবে তা আপনিও জানেন আমিও জানি না তাই না কেউ জানে না কিন্তু আল্লাহ ফাকর রাব্বুল আলম যেমন অতীত জানেন বর্তমান জানেন ভবিষ্যৎ জানেন আলিম তার নাম হচ্ছে আলিম সব কিছুই জানেন তিনি সর্বজ্ঞ তার জ্ঞানে আল্লাপাকের এলমে এটে আছে যে আপনার শেষ ফলাফল ষাট সত্তর বছর পরে কুফরি। আপনার শেষ ফলাফল শির্বিদাত আপনার শেষ ফলাফল বেনামাজি আপনার শেষ ফলাফল সারা জীবন আপনি ভালো মানুষ ইত্যাদি আপনি এইরকম করবেন বলেই পাক লিখেছেন এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছি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 कत सुंदर पवित्र कुरान जीवन के आलोकित जीवन घनी है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 দুটি ও বিশ্বময়ের তার ক্রমবিকাশ পরবর্তী অনুষ্ঠান বাংলায় সম্মানিত ভাতৃমণ্ডলই ফিরে আসে আমাদের তফসিরের দিকে আমরা তফসির করছিলাম সুরাজতে সুরেজারিয়াতে আয়াত নম্বর দশে আল্লাহ পাক এরশাদ করছেন কোথেলা খারাসুন এলিয়া গমর সাহুন আল্লাহ পাকরা বললাম তার আগের আয়তে বলেছেন যে যাকে ফিরিয়ে দেওয়া হয় সে আল্লাহ পাকের তাকে ফিরিয়ে দেওয়া ফিরিয়ে দেওয়া হয় বললাম যে নবী অথবা কোরআন থেকে কেউ কেউ বলেছেন যে তার আগে আলোচনা হয়েছে 8 নম্বর আয়াতে ইন্নাকুম লাফি কওলি মুখতালিফ তোমরা মতবিরোধে পড়ে আছো এই মতবিরোধ কথাটি যেহেতু কাছে উল্লেখ হয়েছে সুতরাং ইউফাক আনহো তা থেকে ফিরিয়ে দেওয়া হয় অর্থাৎ মতবিরোধ মুক্ত হতে পারবে একমত হইতে পারবে তৌহিদের দিকে আসতে পারবে তৌহিদের দিকে ফিরিয়ে দেওয়া হয় তাকেই মান ওফেক যাকে আল্লাহাকের পক্ষ থেকে তৌফিক হয়েছে আর আল্লাপাকের তৌফিক আল্লাপাকের পক্ষ থেকে শক্তি সামর্থ্য তাকেই হয় যেই ব্যক্তি সচেষ্ট হয় যার অন্তরে সততা আছে যে ভালো জিনিস আমি গ্রহণ করব। ভালো কথা গ্রহণ করব তাকে আল্লাহ পাক কখনও অসহায় ছেড়ে দেবেন না কোতলা আল আসুন তারপর আল্লাপাকের এর সাদ করছেন যে অনমানকারীরা ধ্বংস হোক কোতলা মানে হালাকা ধ্বংস হোক ওই সব লোকেরা যারা অনুমান ভিত্তিক কথা বলে অনুমান ভিত্তিক মন্তব্য করে ইত্যাদি ইত্যাদি অনমানের ভিত্তিতে সবকিছু অনুমান যা কল্পনা জল্পনা সেই রকম বিশ্বাস কোনো ওহির ভিত্তিতে তাদের বিশ্বাস না আকিদা নয় ওয়হির ভিত্তিতে তাদের এবাদাত না ওহির ভিত্তিতে তাদের জীবন জীবনযাপন না যেটা ভালো লাগে সেটা কোথাও পশ্চিমা একটা আইন আইলো ওইটাই ভালো একটা সিরকিবিদাতই কথা আসলো না নতুন এটা ভালোই লাগছে তো ওই ওই সিরকি বিদাত গ্রহণ করলো যারা অনুমান ভিত্তিক জীবন জীবনযাপন করে খেয়াল খুশি গামরাতিন যারা অজ্ঞতা এবং উদাসীনতার মধ্যে রয়েছে এলফি গমরাতিন যারা উদাসীনতায় মত্ত রয়েছে গমরা মানে হচ্ছে গাফিলতি আর সাহন মানে হচ্ছে উদাসীন হয়ে থাকা গাফিল হয়ে থাকা তো যারা তাদের অজ্ঞতাই উদাস হয়ে রয়েছে ইয়াস আলুন আয়ান তারা জিজ্ঞাসা করে আশ্চর্য হয়ে যে আবার কিয়ামত হবে কোন দিন বদলা প্রতিদান হবে আবার আমাদের উঠানো হবে সুতরাং এই কাফের মুর্শিকা জিজ্ঞাসা করে এই অনায়দিন কখন হবে সেই প্রতিদান দিবস আলান্নার ইউতানুন আল্লাহ পাক বলছেন যে সোনো তাহলে কখন হবে ওই দিন হবে যেই দিন মানুষকে জাহান নামে জ্বালানো হবে শাস্তি দেওয়া হবে ফিতনা মানে এখানে জ্বালানো আগুনে যে স্বর্ণকে জ্বালানো হয় বা লোহা জ্বালানো হয় একে আরবি ভাষায় ফিতনা বলা হয় এতে থেকে ফিতনা মানে বিপর্যয় বিশৃঙ্খলা এই অর্থে ফিতনা ব্যবহৃত হয়েছে জৌ কুফিত না তাকুম সেই দিন তাদেরকে বলা হবে তোমাদের শাস্তি ভোগ করতে থাকো হাঁজাল্লা যে কনতুম বেহিতাস্তা জেলুন এই শাস্তি সম্পর্কেই তোমরা তাড়াহুড়া করছিলে নবীর কাছে নবীর অনসারীদের কাছে আল্লাহদ্দিনের আহ্বানকারী দায়ীদের কাছে তোমরা ঠাট্টা মজা করতে আর বলতে কখন তোমাদের কিয়মত আর কখন হিসাব নিকাশ এই ধরনের কথা বলতে আর তোমরা বিশ্বাস করতে না ফি ইন্নআলম্নাত আল্লাহপাক সৎকর্মশীল আল্লাহ ভিরুদের কথা বলছেন নিশ্চয়ই যার আল্লাহরু সংযত পাপ মুক্ত জীবনযাপন করেছে তারা বহু বাগানে অর্থাৎ জান্নতে বহু বাগান রয়েছে সেই জাননাতে অবস্থান করবে অয়ন আর ঝর্ণার ধারায় অবস্থান করবে আহ তাহম রব্বহম আর তাদের প্রতিপালক তাদেরকে যা দেবেন তা তারা গ্রহণ করবে নেবে ইন্ম কেন কাবুলা মহসেন কেন আল্লাহ পাকের এই জান্নাত পাবে কেন আল্লাপাকের দান তারা গ্রহণ করতে পারবে পাকের অশেষ নিয়ামত পাবে এই জন্য যে তারা এর পূর্বে ইহ জগতে দুনিয়াতে কী ছিল মোহসেন তারা সৎকর্মশীল ছিল মুহসিন এহসান থেকে এহসান মনে হচ্ছে সদ্ব্যবহার করা সদাচরণ করা তাদের ব্যবহার ছিল আল্লাহ পাকের সাথেও আল্লাহ পাসুলের সাথেও ছিল পাকের কিতাবের সাথেও ছিল আল্লাপাকের বান্দাদের সাথেও ছিল আল্লাহ সৃষ্টির সাথেও ছিল তাহলে দীন ইসলাম হচ্ছে দুটো বিষয়ের নাম আল্লাহর সাথেও আপনার সদ ব্যবহার সদাচরণ হইতে হবে আর আল্লাহ পাকে রসুল আল্লাহ ফাঁকের বিধান যেহেতু নিয়েছেন তার সাথে সদাচরণ হইতে হবে আর প্রত্যেক মানুষের সাথে আর সবচাইতে ঘনিষ্ঠ ব্যক্তি আপনার বাপ মায় স্ত্রী ছেলে মেয়ে যারা তাদের সাথে সদাচরণ হইতে হবে আর যে কোনো মানুষের সাথে সদ ব্যবহার হইতে হবে সে সতলোক হোক অথবা অসৎ লোক হোক অসত লোকও যদি হয় কাফের হয় তার সাথে সদাচরণ হচ্ছে তাকে জাহান্নামের রাস্তা থেকে ধ্বংসের রাস্তা থেকে আল্লাপাকের গজবের রাস্তা থেকে উদ্ধার করার চেষ্টা করা সৎকর্মশীলটা এইরকমই হয় মানুষের এহসান করার চেষ্টা করে অবদান রাখার চেষ্টা করে কানু কালি ইমিন আল্লা মায়া যাউন এবং তারা রাত্রে খুব কমই ঘুমাতো তারা জান্নাতে এই জন্য পেয়েছে যে তারা রাত্রে খুব কম ঘুমাতো কম ঘুমাতো মানে তারা শুধু ফরজ পড়া মুসলিম ছিল না মমিন ছিল না তাহ পড়ত আম্বিয়া রসুলগণের এটি আদর্শ আর সবচাইতে উত্তম এবাদাত ফরোজ সলাতের পরে নামাজের মধ্যে তাহাজ্জুদের নামাজ যার কথা আল্লাপাক কোরআনে খেলিমি উল্লেখ করো অমিন আল্লাহ তাহাজ তাহাজ্জুদের কথা আল্লাপাক উল্লেখ করেছেন কমিল্লাইলা রাতের কেয়াম করো দাঁড়িয়ে আল্লাহর সামনে এবাদত বন্দিগি পেশ করো অবিল আসহারে হুম ইয়াস্তা ফেরুন আর তারা রাত্রির শেষ প্রহরে আল্লাহর কাছে মার্জনা কামনা করতো এই সৎকর্মশীল যারা জান্নাতি হবে তাদের আরেকটি গুণ আল্লাহ বলছেন যে তারা ভোর রাত্রে উঠে যেত ফজরের আগে অন্ধকারে উঠে যেত যখন সারা বিশ্বের মানুষ ঘুমিয়ে আছে তখন একা লুকিয়ে উঠে যেত আর উঠার পরে লুকিয়ে লুকি আল্লাহর সামনে কান্না করত। আল্লাহর কাছে ক্ষমা চাইত নিজের জন্য নিজের পরিবার পরিজনের জন্য ছেলে মেয়েদের জন্য আত্মীয় স্বজনের জন্য বাপ মায়ের জন্য আল্লাহ আল্লাপাকে আজাব থেকে রক্ষা কামনা করত অবিল আস্থারে হম ফেরুন এই সময় যে শেষ রাত বিশেষ করে শেষ তৃতীয় অংশ রাতের এই সময়ের বড়ই ফজিলত নবী কারিম সাল্লা সাল্লাম হাদিসে রয়েছে এই আয়াত তা প্রমাণ করে সাহার বলা হয় সাহারি খাওয়ার সময় কবিল আসহারে ওই সাহারের বহুবচন হচ্ছে আসহার তারা এই ভোর রাত্রে রাতের শেষ অংশে আল্লাহর কাছে মার্জনা কামনা করে ওফি আমলে মাকিস আল মাহরুম আতাদের ধন সম্পদে প্রাপ্য রয়েছে লিসাইল ভিক্ষুকেরও ভিক্ষুকও দেই তারা যে চায় তাকেও দেয় ওয়াল মাহরুম আর যে বঞ্চিত তাকেও দেয় অর্থাৎ যে লজ্জাই চাই দেয় লজ্জায় সমাজের যারা ভদ্র মানুষ অভাবী দরিদ্র হইলেও কারোর কাছে ভিক্ষা করে না কারো সামনে নিজের প্রয়োজন পেশ করে না নিজের অভাবের কথা তুলে ধরে না এরা অনেক সময় বঞ্চিত হয়ে যায় এই জন্য তাকে আল্লাহ পাক আরবি ভাষায় কোরআনের ভাষায় মাহরুম বলেছেন বুঝতে পারে লোকেরা যার ফলে বঞ্চিত হয়ে যায় ভিক্ষুক হয়তো ওর চাইতে সচ্ছল ছিল সে পেয়ে গেল ভিক্ষা করে আর যে ভিক্ষা করল না অথচ অভাবী দরিদ্র সে কিছু পেলো না ওকেও দিতে হবে তাহলে আপনার গ্রামে কমপক্ষ আপনার গ্রাম আপনার এলাকা সম্পর্কে আপনাকে জানতে হবে যে আমার গ্রামে কারো অভাবী আছে আর তারা ভিক্ষা করে না তাদেরকে দিতে হবে আমাদের দেশের মানুষরা শুধু ভিক্ষুককে দিয়ে থাকে ভিক্ষুক চাইতে বেশি হকদার হচ্ছে ওই সব দরিদ্র অভাবী দুর্গতরা যারা মানসম্মানের চিন্তা করে তাদের ইমান ইসলামের কথা চিন্তা করে আর সুতরাং আল্লাহ ছাড়া অন্যের সামনে দারস্ত হতে চায় না তাদেরকে দিতে হবে তারা ইয়ীম হোক অনাথ হোক বিধবা হোক দুর্বল মানুষ হোক রোগী হোক কফিল আর আয়াতুল্ল কেনিন আল্লাহ ফাকর বলছেন আর পৃথিবীতে বিশ্বাসীদের জন্য বহু নিদর্শন রয়েছে অনেক শিখার বিষয় রয়েছে এই পৃথিবী জমিন আর জমিন আল্লাহ যা সৃষ্টি করেছেন তাতে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে ওয়াফিফু আফালাতুব সেরুন আর তোমাদের মধ্যেও অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে নিদর্শন রয়েছে আফালাতুব সেরুন তোমরা কি চিন্তা করে দেখো না তাহলে আল্লাপাক রবুল আলমিন যেমন মানব জাতিক আহ্বান করেছেন পৃথিবী দেখার জন্য গভীরভাবে চিন্তা করে তাদি আল্লাহকে চেনতে পারবে তেমন নিজের শরীরটা মাথা থেকে পা পর্যন্ত তার ভিতরে বাইরে আল্লাপাকের যেসব নিয়ামত রয়েছে যে সব যন্ত্র রয়েছে সেগুলিকে আল্লাহ গভীরভাবে দেখতে বলেছেন আর যেই কাজগুলি আপনি সম্পাদন করছেন আপনার আল্লাপাকের এই নিয়ামত দিয়ে সবগুলি নিয়ে চিন্তা করেন যে এটা কি এমনিতে হয়ে গেছে আপনি প্রাকৃতিকভাবে জন্মে গেছেন এর পিছনে কোনো শক্তি নেই অবশ্যই এক শক্তি আছেন তিনি হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন অফিস আর আকাশে তোমাদের উপজীবিকা রয়েছে তোমাদের আকাশে উপজীবিকা রয়েছে এর একটি তাফসির হচ্ছে যে আকাশের দিক থেকে বৃষ্টি বর্ষণ হয় এখানে রিস্ক বলা হয়েছে বৃষ্টিকে আর আরেকটি তফসির হচ্ছে যে আকাশের ইক রয়েছে অর্থাৎ আল্লা ফাকরবুল আলমিনের পক্ষ থেকে আদেশ নিষেধ কারো রিজিককে প্রশস্ত করার কারো রিজিককে সংকুচিত করার এসব আদেশ নিষেধ আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে আকাশ থেকে অফিস সময় রিস্ক আকাশ থেকে এর সিদ্ধান্ত হয় ফয়সালা হয় সুতরাং আকাশ বলার কাছে তুমি চাও অমাতু আদুন আর যা তোমাদের সাথে প্রতিশ্রুতি করা হয়েছে ওয়াদা করা হয়েছে তাও আল্লাহর কাছে আকাশে রয়েছে জান্নাত আকাশে রয়েছে জাহান্নাম আকাশে রয়েছে জান্নাত জাহান্নামের ফায়সালা সিদ্ধান্ত আকাশে রয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন যেসব ওয়াদা করেছেন অসৎ লোকদের জন্য দুনিয়ার আজাবের সেটাও আল্লাপাকের আকাশে রয়েছে যে কোনো কিছুর ফায়সালা আল্লাহ পাকের পক্ষ থেকে হয় আকাশ থেকে হয় এই জন্য পাক এখানে এই কথাটি বলেছেন আল্লাহ পাক নত বলেছেন যে ওয়াইন এমন কোনো সৃষ্টি নেই কোন কিছু নেই যার ভান আমার কাছে নেই তাহলে আল্লাহ সেখান থেকে চেয়ে নিতে হবে আল্লাহ আল্লাহ সুতরাং আল্লাহকে ভাই করো পাপ মুক্ত হও গুনাই ডুবে থাকো আর রিজিক চাও হারাম আমি পাবে হালাল রিজিক বরকো হবে না হালা রিজিক পাবে না কারণ গুনহাই ডুবে আছো আল্লাহ আল্লাহটা পুরোপুরি গ্রহণ না করে নেবে আর জমিনে রবের শপথ আল্লাহ এখানে আকাশ জমিনে রবের মানে নিজেরই শপথ করেছেন ইন্নাহুল আহাক নিঃসন্দেহে এই নবী মোহাম্মদের কথা কোরআনের কথা চিরসত্য মিসলামা আন্না কুমতন্তে কুন যেমন তোমরা যে কথা বলছ এই কথা বলাটা সত্য কি অর্থ এর এর অর্থ হচ্ছে যে আমি যে এখন কথা বলছি অথবা আপনি কারোর সাথে কথা বলছেন এই কথাটা সম্পর্কে জিজ্ঞাসা আপনি এই কথা বললেন তো কি বলবেন অবশ্যই বল আমি তো বুঝতে পারছি যে কথা বললাম কথা বলছি তো এটা যেমন একেবারে সত্য এতে কোন সন্দেহ নেই আপনার সন্দেহ কারো সন্দেহ নেই যে আপনি কথা বলছেন দেখছে লোকে আর আপনি বলছেন ওই রকমই আল্লাহ আখেরাত এবং পুনরুত্থান পরাণ করিম আল্লাহর বাণী রসুল্লাহ আল্লাহর পক্ষ থেকে রসুল এসেছেন এগুলি হচ্ছে সত্য এখানে আমাদের আলোচনা শেষ করছি সময় শেষ হয়েছে আল্লাহ ফখরাবুল্লা আলম যান আমাদের মাফ করে দেন আমাদের সকলকে জান্নাতুল ফিরি দান করেন ওসল আল্লাহ নবীনা আলা مُنْ عَرَفْتُ اللَّهَ رَبِّي أَشْرَقَ النُورُ بِقَلْبِي مَا لَقَلْبِ شُرُ حَيَاتِي مُنْ أَضَاءَ اللَّهُ دَرْبِي يَا لَسَعَدِي وَهَنَائِي يَا لَفَوْزِي وَعَنَائِي لَا يطيب العيش إلا ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালাসিস করলে রক্ত বিশুদ্ধ হয়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 ডোনন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রায়ন ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপি রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড পাউন্ড অ্যাকাউন্ট ইউরো অ্যাকাউন্ট ইউএস ডলার অ্যাকাউন্ট শর্ট কোড সুইফট বিআইসি কোড টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন